আনাস ইবনু মালিক রজিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লা আলা সাল্লামের সাথে আসরের সালাত আদায় করতাম সালাতের পর লোকেরা আমর ইবনু আফ গোত্রের মহল্লায় গিয়ে তাদেরকে সালাত আদায় করা অবস্থায় পেত